সকল প্রশংসা আল্লাহ যিনি আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত কিছুরই মালিক এবং আখিরাত প্রশংসা তাহারই তিনি প্রজ্ঞাময় সর্ববিষয়ে অবহিত তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে যা উভয় হইতে নির্গত হয় এবং যা আকাশ হইতে হয় এবং যাহা কিছু উহাতে উত্থিত হয় তিনি পরম দয়ালু অতিশয় ক্ষমাসীন وقال <سؤال> الذين كفروا لا تأتينا الساعه قل بل وربي لتاتي انكم عالم الغيب لا يعزب عنه مثقال ذره في السماوات <سؤال> ولا في الارض ولا اصغر من ذلك ولا اكبر الا في كتاب مبين كافر يا بوله আমাদের নিকট কিয়ামত আসবে না বল আসবে শপথ তিনি অদৃশ্যের সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত আকাশ মন্ডলীয় পৃথিবীতে তাহার অগোচর নয় অনুপরিমাণ কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ কিছু ইহার প্রত্যেকটি আছে সুস্পষ্ট কিতাবে ইহা এই জন্য যে যারা মুমেন ও সৎ কর্মপরায়ণ তিনি তাহাদেরকে পুরস্কৃত করবেন। আছে ক্ষমা ও করিবার চেষ্টা করে তাহাদের জন্য রয়েছে ভয়ঙ্কর মর্মন্তুর শাস্তি হামিদ जर के ज्ञान देव हुई तहारा जाने तुम्हारेपालक निकट हईते तुम्हारती जहां अवतीर्ण होता है तह सत्यक्रमशाली प्रशंसार्ह आल्ला पथनिरदेश कर আমরা এমন ব্যক্তির সন্ধান দিব যে তোমাদেরকে বলে তোমাদের দেহ সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হইয়া পড়িলেও তোমরা নতুন রূপে উত্থিত হইবেই সে কি আল্লাহ সম্বন্ধে বস্তুত যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহারা শাস্তি ও ঘোর বিভ্রান্তিতে রইয়াছে উহারা কি উহাদের সমুখে ও পশ্চাতে আসমান ও জমিনে যাহা আছে তাহার প্রতি লক্ষ্য করে না আমি ইচ্ছা করিলি উহাদেরকে সহ ভূমি ধসাইয়া দিব অথবা উহাদের উপর আকাশ খণ্ডের পতন ঘটাইব अल्लाहार अभिमुखी बंदार अवश्य निदर्शन रही निश्चय दाऊ कर आदेश कर हे पर्वतमारा तुम्हरा दाउदे संगे पवित्रता घोषणा करो व्यंग कुल के नमनिय कर लौह نعمل سابغاات وقد في السرض وعملوا صالحًا إني بما تعملون بصير আমি সুলায়মানের অধীন করিয়াছিলাম বায়ুকে যা প্রভাতে এক মাসের পথ অতিক্রম করিত এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করিত আমি তাহার জন্য গলিত তাম্রের এক প্রশ্রবণ প্রভাবিত করিয়াছিলাম তাহার প্রতিপালকের অনুমতি ক্রমে জিনদের কতক তাহার সম্মুখে কাজ করিত गुहरे मध्य जे निर्देश अमान्य कर ज्वल्त अग्निशास्त्री आश्वादन कर सुल्छा अनुजाई प्रसार भास्कर हाउज सदृश बृहदकर पत्र এবং এবংিত আমি বলিয়াছিলাম হে দাউদ পরিবার কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করিতে থাকো আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ যখন আমি সুলায়মনের মৃত্যু ঘটাইলাম তখন জিনদেরকে তাহার মৃত্যু বিষয় জানাইল কেবল মাটির পোকা যাহা তাহার লাঠি খাইতেছিল যখন সে পড়িয়া গেল তখন জিনেরা বুঝতে পারিল যে উহারা যদি অদৃশ্য বিষয়ে অবগত থাকিত তাহলে উহারা লাঞ্ছনাদায়ক শাস্তিতে আবদ্ধ থাকিত না لقد كان لِسَبَئٍ في مَسْكَنِهِمْ آَيَهْ جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَشْكُرُوْ لَهْ بَلْدَتُنْ طَيْبَتُنْ وَرَبُّ نَعْفُورِ سابا باشده جننة تو اوه در باش بووده چھلو ایک نیدار شانو دویتی اودعان ایک تی ڈام دیکے তোমরা তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজেক ভোগ করো এবং তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো উত্তম নগরী এবং ক্ষমাশীল প্রতিপালিন পরে উহারা फलेम उहर पर प्रवाहित कर भांगा बना और उहर उद्यमी परमी उद्याने जहाँ उत्पन्न विशाद फलमूल झाउ गा कि उहर के लिए उफर कृतज्ञ व्यतीत और कहकर शस्ती देना উহাদের ও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করিয়াছিলাম সেইগুলির মধ্যবর্তী দৃশ্যমান বহু জনপদ স্থাপন করিয়াছিলাম এবং সব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করিয়াছিলাম এবং তোমরা এইসব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিবস ও রজনীতে কিন্তু উহারা বলিল হে আমাদের প্রতিপালক আমাদের সফরের মঞ্জিলের ব্যবধান বর্ধিত করোরা নিজেদের প্রতি জুলুম করিয়াছিল ফলে আমি উহাদেরকে কাহিনীর বিষয়বস্তুতে পরিণত করিলাম এবং উহাদেরকে ছিন্ন ভিন্ন করিয়া দিলাম ইহাতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রহিয়াছে গুহাদের সম্বন্ধেই ব্লিজ ধারণা সত্য প্রমাণ করিল ফলে উহাদের মধ্যে একটি মুমিন দল ব্যতীত সকলেই তাহার অনুসরণ করিলাদের উপর শয়তানের কোন আধিপত্য ছিল না কাহারা আখিরাতে বিশ্বাসী এবং কাহারা উহাতে সন্ধিয়ান তা প্রকাশ করিয়া দেওয়াই ছিল আমার উদ্দেশ্য তোমার প্রতিপালক সর্ববিষয় হিফাজত বল। তোমরা আহ্বান করো উহ যাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে ইলাহ মনে করিতে উহার আকাশ মন্ডলীয় পৃথিবীতে অনুপরিমাণ কিছুর মালিক নয় এবং এতত উভয় উহাদের কোন অংশ নাই এবং উহাদের কেউ তাহার সহায়ক নয় ইল্লা حَتَّى إِذَا فُزِعَ عَلَى قُلُوبِهِمْ قَالُوا مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا الْحَقَّ وَهُوَ الْعَلِيُّ الْكَبِيرُ جاকে অনুমতি দা হয় সে ব্যতীত আল্লাহর নিকট কারো সুপারিশ ফলপ্রসূ হইবে না পরে যখন উহাদের অন্তর হইতে ভয় বিতৃদ্ধ হইবে তখন উহারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসা বাদ করিবে তোমাদের প্রতিপালক কি বলিলেন তদুত্তরে তাহারা বলিবে যা সত্য তিনি তাহাই বলিয়াছেন তিনি সমুচ্চ মহান বল আকাশ মন্ডলীয় পৃথিবী হইতে কে তোমাদেরকে রিজিক প্রদান করেন বল আল্লাহ হয় আমরা না হয় তোমরা সৎপথে স্থিত অথবা স্পষ্ট বিভ্রান্তিতে প্রতিত। বলো আমাদের অপরাধের জন্য তোমাদেরকে জবাবদিহি করিতে হইবে না এবং তোমরা যাহা করো সে সম্পর্কে আমাদেরকেও জবাবদিহি করিতে হইবে না বলো আমাদের প্রতিপালক আমাদের সকলকে একত্র করিবেন অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিক ভাবে ফয়সলা করিয়া দিবেন তিনি এ শ্রেষ্ঠ ফসলাকারী সর্বজ্ঞী বলো তোমরা আমাকে দেখাও যাহাদেরকে শরীর রূপে তাহার সঙ্গে জুড়িয়া দিয়াছ তাহাদেরকে না কখনো না बरतील्ला पर्रमशाली प्रज्ञा मतलब तुम्हें समग्र मानव जर सुबादाता और सतर्ककारी रूपे प्रेरण करे ना তাহারা জিজ্ঞাসা করে তোমরা যদি সত্যবাদী হও তবে বল এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে বল তোমাদের জন্য আছে এক নির্ধারিত দিবস যা তোমরা মুহূর্তকাল বিলম্বিত করিতে পারিবে না আর ত্বরান্বিত করিতে পারিবে না وقال الذين كفروا لن نؤمن بهذا القران ولا بالذي بين يديه ولو ترى اذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم الى بعض للقول يقول الذين استضعفوا للذين استكبروا يقول الذين استضعفوا للذين استكبروا لولا انتم لكننا مؤمنين كافر <تصفيق> क्षेस दे, करीब ना इवर्ती कित समूह नुम जो देखी जालिम दे के जखेपालक सम्मेलन दंडायमान तक उहारा परस्पर बद प्रतिबाद करीते थकबे जहाँ के दुरबल मनात तहारा क्षमता दर्पी दलिबे तुम्हरा ना थकिले अवश्य मुमिन हईतम যারা ক্ষমতা দর্পী ছিল তাহারা যাহাদেরকে দুর্বল মনে করা হইতো তাহাদেরকে বলিবে তোমাদের নিকট সৎ দিশে আসিবার পর আমরা কি তোমাদেরকে উহা হইতে নিবৃত্ত করিয়াছিলাম বস্তুত تمريت <تصفيق> وقال الذين استضعفوه للذين استكبروا بل المكر ليل ونهار اذ تأمروننا ان نكفر بالله اذ تأمروننا بالله ونجعل له اندادا واسر الندامه لما راوا العذاب وجعلنا الاغلال في اعناق الذين كفروا যাহকে দুর্বল হইতো তারা ক্ষমতা দর্বীদেরকে বলিবে প্রকৃত পক্ষে তোমরাই তো দিবার চক্রান্তি লিপ্ত ছিলে। আমাদেরকে নির্দেশ দিয়া ছিল যেন আমরা আল্লাহকে অমান্য করি এবং তাহার শরীর স্থাপন করি যখন তাহারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন তারা অনুতা গোপন রাখিবে এবং আমি কাফ্রিদের গলদেশে শৃঙ্কল পড়াইব উহাদেরকে উহারা যাহা করিত তাহারই প্রতিফল দেয়া হইবে যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করিয়াছি উহার বৃত্তশালী অধিবাসীরা বলিয়াছে তোমরা যাহাসহ প্রেরিত হইয়াছ আমরা তাহা প্রত্যাখ্যান করি وقالوا نحن اكثر اموالا واولادا وما نحن بمعذبين وهذا اروغوليتو امرا ধনে জনে সমৃদ্ধিশালী সুতরাং আমাদেরকে কিছুতেই শাস্তি দেওয়া হইবে না قل ان ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن اكثر الناس يعلمون بالو हमार्तिपालक जाार प्रति इच्छा ताहर रिजिक वर्धित करें अथवा सीमित करें किन्धिकाश लोकेे ना وَمَا أَموالُكُمْ وَلا أَولادُكُمْ بالَِّتي تُقَِبُكُمْ عْ دَناادٌ فَ بالَِّتي تُقَِبُكُمْ عِ دَناادٌ فَ إِللاا مَنْ آمَنَ وَعمِلَ صَالِحَا তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি এমন কিছু নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করিয়া দিবে তবে যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহারাই তাহাদের কর্মের জন্য পাইবে বহুগুণ পুরস্কার আর তাহারা প্রাসাদের নিরাপদে থাকিবে যাহা আমার আয়াতকে কে ব্যর্থ করিবার চেষ্টা করি তারা শাস্তি ভোগ করিতে থাকবে বলো আমার প্রতিপালক তো তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছা রিজিক বর্ধিত করেন এবং যাহার প্রতি ইচ্ছা সীমিত করেন তোমরা যাহা কিছু ব্যয় করিবে তিনি তাহার প্রতি দান দিবেন তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা যেদিন তিনি সকলকে একত্র করবেন জিজ্ঞাসা করি ইহারে কি তোমাদের ই পূজা করিত অনুকিম ফেরিস বলিবে তুমি পবিত্র মহা তুমি আমাদের অভিভাবক উহারা নয় বরং উহারা তো পূজা করিত ছিল উহাদের প্রতি বিশ্বাসী আজ তোমাদের একে অন্যের উপকার কিংবা অপকার করিবার ক্ষমতা নাই যাহারা জুরুম করিয়াছিল তাহাদেরকে বলিব তোমরা যে অগ্নিশাস্তি অস্বীকার করিতে তাহা আস্বাদন করি قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفكم مفترى وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين يهدر نکار جاكان عمار شوئس پشتو آيات شمو تلاوت كراهائي تاكان يهارا بولي تم ادر پورو با پوروش এই ব্যক্তি তো তাহার ইবাদতে তোমাদেরকে বাধা দিতে চায় ইহারা আরো বলে ইহা তো মিথ্যা উদ্ভাবন ব্যতীত কিছু নয় এবং কাফেরদের নিকর যখন সত্য আসে তখন উহারা বলে ইহা তো এক সুস্পষ্ট জাদু আমি ইহাদেরকে পূর্বে কোনো কিতাব দেই নাই যাহা ইহারা অধ্যয়ন করিত এবং তোমার পূর্বে ইহাদের নিকট কোন সতর্ক কারিও প্রেরণ করি নাই ইহাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করিয়াছিল উহাদেরকে আমি যাহা দিয়াছিলাম ইহারা তাহার এক দশমাংশ পায় নাই তবু উহারা আমার রাসুলদেরকে মিথ্যাবাদী বলিয়াছিল ফলে কত ভয়ঙ্কর হয়েছিল আমার শাস্তি বলো আমি তোমাদেরকে একটি বিষয় উপদেশ দিতেছি তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুই দুই জন অথবা এক একজন করিয়া দাঁড়াও অতঃপর তোমরা চিন্তা করিয়া দেখো তোমাদের সঙ্গী আদ উন্মাদ ন সে তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ককারী মাত্র বল আমি তোমাদের নিকট কোন পারিশ্রমিক চাই না তাহা তো তোমাদেরই আমার পুরস্কার আছে আল্লাহর নিকট এবং তিনিই সর্ববিষয় দ্রষ্টা ইন বল আমার প্রতিপালক সত্যের দ্বারা অসত্যকে আঘাত করেন তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা বল সত্য আসিয়াছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করিতে আর না পারে পুনর্বৃত্তি করতে । فإنما أضل على نفسي وإن اهتدأت فبما يوحي إلي ربي إنه سميع قريب بالو همي ببرانت حولي ببرانتر پورينام آماري ايبوان جودي همي شط پتت تھاكي تب تاها اي তুমি যদি দেখিতে যখন ইহারা ভীত বৃহব্বল হইয়া পড়বে তখন এব্যহতি পাইবে না এবং ইহারা নিকটস্থান হইতে ধৃত হইবে এবং ইহারা বলিবে আমরা তাহাতে ইমান আনিলাম কিন্তু এত দূরবর্তী স্থান হইতে উহারা নাগাল পাইবে কি রূপে ফরিম কবল ওয় তো পূর্বে তাহা প্রত্যাখ্যান করিয়াছিল উহারা দূরবর্তী স্থান হইতে অদৃশ্য বিষয়ে বাক্য ছুড়িয়া মারিত হুম কম ফি इहर और इहदा वासनार मध्य अंतराल हिंदी जेमन पूर्वे कर ये समपन्थी क्षेत्र उभ्रांतिकर सन्देहर मध्य